فا اهل الوفائي على رسوله القديم اما بعد সম্মানিত উপস্থিতি আজকে আমরা বিশিষ্ট সাহাবী হযরত Bilal رضی اللہ تعالی <تصفيق> عنہ নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্বাচিত মুয়াজ্জিন Bilal ইবনে রাবাহ رضی اللہ عنہর রয়েছে ইসলাম ও ইসলামী বিশ্বাস কেনিষ্ঠর নিপের অনুসত্যে ধরে থাকার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 লালিত পালিত হন মক্কা মুখার তিনি ছিলেন আব্দুদ্দার গত্রের কয়েকজন এতিম বালকের কৃতদাস মৃত্যুর পূর্বে এতিম বালকদের জন্য তাদের পিতা অভিভাবক হিসাবে কাফের নেতাদের অন্যতম শীর্ষ ব্যক্তি ওমাইবনে খালফকে নিযুক্ত করে যান নতুন ধর্ম ইসলামের আলোয় যখন মক্কানগরী আলোকিত হয়ে উঠল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 সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী সৌভাগ্যবান ব্যক্তিবর্গের তালিকায় শীর্ষস্থানীয় ছিলেন উমুল মিনীন খাদিজা বিন তেখাইল ইদ্রদি আল্লাহ তালানহা আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ আনহু আলী ইবনে আবি ইতাল ইব্রাদি আল্লাহ আনহু আম্মার ইবনে ইয়েস ও তার মা সুমাইয়া সুহাইব আর রৌমি এবং আল মিকদাদ ইবনুল আসাদ রাজি আল্লাহ আনহুম বেলাল ইবনে রবাহ রাজি আল্লাহ আনহু মুসরিকদের এমন নিষ্ঠুর নির্যাতন ভোগ করেছেন যা আর কাউকে করতে হয়নি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 এই চরম নির্যাতনের মাধ্যমে তারা সাবধান বার্তা দিতে চাচ্ছিল ওই সকল লোককে যারা নতুন করে দেবদেবীর উপাস মোহাম্মী কফের এই দায়িত্ব পালনে সর্বপ্রথম কৃতিত্ব দেখায় আবু জাহাল সুমাইয়ারা জিয়্লাহু তালহাকে হত্যার মাধ্যমে আবু জাহাল প্রথমে সুমাইয়া রাজিয়াহ তাল্লাহাকে নির্যাতন করে ক্ষতবিক্ষত করে অতপর তাকে বিশ্রী ও অশ্লীল গালাগালি করে মানসিক নির্যাতন করে সব শেষে প্রাণনাশী আক্রমণ করে তার ধারালো বর্ষা নিক্ষেপের মাধ্যমে যা সুমাইয়া রাজি আল্লাহার লজ্জাস্থানে গিয়ে বিদ্ধ হয় সুমাইয়া রাজি আল্লাহ তাল আনহা ইসলামের জন্য সর্বপ্রথম জীবনদানকারী নারী শহীদের মর্যাদা লাভ করেন এছাড়াও অন্যান্য মুসলিমদের প্রতি কাফিরদের অত্যাচার ছিল চরম অমানবিক ও দীর্ঘ সূর্য যখন মধ্যাকাশে এসে গনগনে আগুন ছড়াত আর সেই আগুনে তপ্ত মরুর বালুকার আশি জ্বলন্ত অঙ্গারের রূপ নিত তখন তাদের পোশাক খুলে লোহার বর্মপরিয়ে সেই জ্বলন্ত আগুনে ঝলসানো হতো তাদের শরীর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 তিনি মন্দ কথা শব্দ জীবন বাঁচানোর চেয়েও বরং বিলিয়ে দেওয়া সহজ মনে করেছিলেন বেলালিবনে রাহরি আল্লাহ আনহুকে নির্যাতন করার দায়িত্ব নিয়েছিল উমাই ইবনে খলফ এবং তার পাশান সঙ্গীরা তারা চাবুকের আঘাতে তাকে রক্তাক্ত করত আর তিনি বলতেন আহাদ আল্লাহ এক ও অদ্বিতীয় তারা তার বুকের উপর চাপিয়ে দিত বড় বড় পাথর আর যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি বলতেন আহাদ আহাদ আল্লাহ এক ও অদ্বিতীয় তারা যতই তার কষ্টকে তীব্র করে তুলত তিনি বলতেন একটি কথাই আল্লাহ এক ও অদ্বিতীয় তারা তাকে জোরা জোরি করতো লাব দেবীর নাম নিতে কিন্তু তিনি অবিরাম ও অবিচল ভাবে শুধু আল্লাহর নামই উচ্চারণ করতেন তারা বলতো। আমরা যেভাবে আমাদের দেব দেবীর নাম জপ করি তুইও সেইভাবে কর বেলাল রাজি আল্লাহ তাল আনহু জবাবে বলতেন ওইগুলো আমি ঠিক মতো উচ্চারণ করতে পারি না একথা শুনে তারা তাকে আরো বেশি কষ্ট দিত আরো ভয়ঙ্কর নির্যাতন চালাত পাপিষ্ঠ ও নির্দয় যখন নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়ত নদী গলায় মোটা রসি বেঁধে দুষ্ট বালকদের হাতে তুলে দিয়ে বলতো একে মক্কার পাহাড়ি উঁচু নিচু আর উত্তপ্ত মরুর পথ ধরে টেনে হেসরে ঘুরিয়ে নিয়ে এসো আল্লাহ ও তার রাসুলসাল আলী সাল্লামের প্রতি ইমান আনার অপরাধে বেলা আল্লাহ তালানহুকে যখন এই ভাবে গলায় টেনে নেওয়া হতো এই এইরকম লাঞ্ছনাদায়ক ও নিসংশ কষ্ট দেয়া হতো এই কষ্ট তার কাছে মজাদার লাগত আর তিনি তখন প্রকৃত ইমানের স্বাদ উপভোগ করতেন আর অবিরাম গতিতে জান্নাতি সঙ্গীত আওড়াতে থাকতেন বলতেন আহাদ আহাদ আল্লাহ এক ও তিনি আমার রব তিনি আমার সব অবিরাম আর অক্লান্তভাবে চলতে থাকতো তার মুখের এই মধুর সুর আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহু হু উমাই ইবনে খালফের নিকট থেকে বেলাল রাজিয়াল্লাহ তালানহুকে কিনে নেয়ার প্রস্তাব করলে হুমাইয়া বহুগুণ বাড়িয়ে তার মূল্য চাইল সে ভাবল এতে আবু বকর আর তাকে কিনতে চাইবে না কিন্তু এক উকিয়ার বেশি হলে কিনবে না তাহলে আমি এক উকিয়াতেই তাকে বেঁচে দিতাম আবু বকর সিদ্দিক রাজি তার এ কথার জবাবে বললেন তুমি যদি বলতে একশো উকিয়ার কমে বেচবে না তাহলে তবুও আমি তাকে কিনে নিতাম খুব খুশি হয়ে বললেন আবু বকর এত বড় মহৎ কাজ এতে আমাকেও শরিক করে নাও আবু বকর সিদ্দিক তালাহ বললেন ইয়া রাসুল্লাহ আমি তো এরই মধ্যে তাকে আজাদ করে দিয়েছি এখন সে মুক্ত আল্লাহ মদিনায হিজরতের অনুমতি দিলে হিজরতারীদের সঙ্গে তারা তিনজনই জরে আক্রান্ত হয়ে পড়লেন যখন জ্বর ছেড়ে যেত বেলালহু গলা ছেড়ে মিষ্টি আওয়াজ আবৃত্তি করতেন আল্লাফলি ইারুন জ জালিল ঘাসের উপর শুয়ে আমি কি আবারও ফাঁক প্রান্তরে রাত কাটাতে পারবো আবারও কি কখনো সেই মধুর স্মৃতির মিজান্না জলাশয়ে নামতে পারব মক্কার স্মৃতিময় সেই সামা ও তাফিল পাহাড় কি আবারও কখনো দেখার সুযোগ হবে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 বেলাল নদী আল্লাহ তালানহু মদিনায় এসে কোরাইশের নির্যাতন মুক্ত স্বাধীন জীবনের অধিকারী হলেন এখানে তিনি প্রিয়তম নবী সাল্ল আলিহাল্লামের জন্য নিজেকে সকল ঝামেলা ও ব্যস্ততা থেকে মুক্ত রাখলেন তিনি রাসুল্লাহ সাল্ল আলী হতেন যখন তিনি বাইরে যেতেন এবং যখন তিনি বাড়ি ফিরতেন সাল্লসালামে সহযোদ্ধা হতেন এভাবেই ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন প্রিয়নবী সাল্ল আলীমসাল্লামের সঙ্গী ছায়ার মতো তাকে সারাক্ষণ অনুসরণ করতেন রাসুলুল্লাহ সাল্ল আলী যখন মদিনায় মসজিদ তৈরি করলেন এবং নামাজের জন্য আজানের প্রচলন ইসলামের সর্বপ্রথম প্রতি ওয়াক্তেই তিনি আজান শেষ করে রাসুল্লাহ সাল আলী সাল্লামের ঘরের দরজায় দাঁড়িয়ে বলতেন হাইয়া আলাল আলাহ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 নিজের জন্য রেখে দেয়া বর্ষাটি তিনি দেন বেলাল রাজি আল্লাহকে সেটা নিয়েই তিনি আলী সাল্লামের আগে আগে চলতেন দুই ঈদের নামাজে ইস্তেস্কার নামাজের সময়ও সেটাকে তিনি সঙ্গে রাখতেন মসজিদ ছাড়া কোন খোলা স্থানে নামাজের সময় তিনি সেটা রাসুলের সম্মুখে গেরে দিতেন বেলাল রাজি আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলিমসালামের সঙ্গে বদর যুদ্ধে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি নিজের চোখে দেখেছেন কিভাবে মহান আল্লাহ নিজের ওয়াদা পূরণ করেছেন কিভাবে আল্লাহ ও তার রাসুলের আনুগত্যকারী মুসলমানদের আল্লাহ সাহায্য করেছেন যারা তার উপর মক্কায় চরম অমানবিক ও নৃশংস অত্যাচার চালাত বদর প্রান্তরে তিনি সেই অবাধ্য মুষ্ট্রিকদের পরাজয় ও পতন দেখতে পেলেন সেদিন তিনি বদর প্রান্তরে মক্কার দুর্যয় দুর্বিনীত দুই মুষ্টিক নেতা আবু জাহাল ও উমাইবনে খালফের প্রাণহীন দেহ দুটি অবহেলিত ভাবে মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি দেখেন কিভাবে মুসলিম মুজাহিদদের হাতে তারা ধরাশায়ী হয়েছিল মক্কায় এরাই মুসলিমদের উপর নির্যাতন চালাত রাসুল্লাহ সাল্লাহ আলিমাসাল্লাম মক্কা বিজয়ের দিন যখন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেছিলেন তখন তার সঙ্গে ছিলেন নামাজের আহ্বানকারী মুয়াজ্জিন বিলাল রাজি আল্লাহ তালানহু আলী ওসাল্লাম যখন কাবা শরীফের ভেতরে প্রবেশ করলেন তখন তার সঙ্গী হওয়ার বিরল সৌভাগ্য লাভ করেছিলেন মাত্র তিনজন ব্যক্তি কাবা শরীফের চাবি বহনকারী ওসমান ইবনে তালহা রাজি আল্লাহ আনহু রাসুলের প্রিয় পাত্র ও প্রিয় পাত্রের পুত্র ওসামা ইবনে জায়দ রাজি আল্লাহ আনহু রাসুলের মুয়াজিন বেলাল ইবনে রবাহ রাজি আল্লাহ আনহু যখন জোহরের সময় ঘনিয়ে এলো হাজার হাজার মানুষ রাসুল্লাহ সাল আলিমসাল্লামের চারপাশে ভিড় করছিল হুরাইশি কাফেরদের মধ্য থেকে যারা ইচ্ছা বা অনিচ্ছায় ইসলাম গ্রহণ করেছিল তারা রাসুলকে ঘিরে থাকা বিশাল সমাবেশকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে দেখছিল সেই মুহূর্তে রাসুল্লাহ সাল আলিমোসাল্লাম বেলা লবনে রবাহাদি আল্লাহ তাল্লাহকে ডাকলেন তাকে আদেশ করলেন কাবার ছাদে চড়ে আল্লাহর একত্র ও তাওদের বাণীকে সুচ্ছ কণ্ঠে প্রচার করতে আদেশ মতো কাবার ছাদে উচ্চ আওয়াজে আজান দেওয়া শুরু করলেন হাজার হাজার মানুষ মাথা নিচু করে সেই দিকে তাকিয়ে রইলেন আর বেলালের বলা শেষ হলে আজানের একই বাক্য জবাব হিসেবে হাজার হাজার কণ্ঠে পুনরায় ধ্বনিত হতে থাকলো আর যাদের অন্তরে ছিল ভেজাল ইমানের বেধি হিংসা তাদের অন্তর গুলোকে কুড়ে খাচ্ছিল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 তাদের আমরা পছন্দ করব না তার পিতা যুদ্ধে নিহত হয়েছিল আরেকজন ভেজাল ইমান ওয়ালা খালেদ ইসাইদ বলল আল্লাহর প্রশংসা আদায় করছি। যে তিনি আমার বাবার সম্মান রক্ষা করেছেন কারণ আজকের এই দুর্দিন তাকে দেখতে হয়নি মক্কা বিজয়ের মাত্র একদিন পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল হারিসিবনে হিসাম বলল হায় কি সর্বনাশ হয়ে গেল কাবার ছাদে বেলালকে দেখার আগে যদি আমি মরে যেতাম আবু সুফিয়ান ইবনে হার্ফ ছিলেন তাদের সঙ্গে তিনি বললেন আমি এই মুহূর্তে একটি কথাও বলবো না কারণ আমার মুখ দিয়ে একটি কথাও যদি বের হয় তাহলে এই পাথর কণাও গিয়ে মোহাম্মদের কাছে বলে দিয়ে আসবে সাল্লাম বেলা রাজি আল্লাহ তালহু এর কণ্ঠে আজান খুব পছন্দ করতেন কারণ এই কণ্ঠই আল্লাহর প্রতি ইমান আনার অপরাধে চরম নিষ্ঠুর নির্যাতনে নিষ্পেষিত হয়ে বারবার উচ্চারণ করেছে আল্লাহ এক একক আল্লাহ এক্লামের ইন্তেকালের পর তার শরীর মোবারক কাফনে জড়ানো অবস্থায় তখনও পৃথিবীর বুকে বিদ্যমান যখন নামাজের সময় হলো পিল্লাদি আল্লাহ তালানহ আজান দিতে দাঁড়ালেন যখন বলতে গেলেন আশাদু আন্না মুহদ রসুল্লাহ উদ্গত কান্নার দমক তার কণ্ঠ রোধ করে দিল আজানের আওয়াজ কণ্ঠ নালিতে আটকে গেল মুখ দিয়ে বের হতে পারল না মুসলিমরা আজান দিতে মোহাম্মদ রাসুল উল্লাহ তখনই তিনি ডুখ রেখে দিয়েছেন আর তার কান্না সমগ্র মুসলিম জাতিকে কাঁদিয়েছে এই তিন দিনের আজানের অভিজ্ঞতার পর তিনি রাসুল উল্লা সাল্লাহ আলী প্রথম খলিফা আবু বকর সিদ্দিক আজানের দায়িত্ব থেকে অব্যাহতি কামনা করেন কারণ রাসুলের অবর্তমানে তিনি আজান দিতে পারছেন না তিনি জিহাদ এবং সিরিয়ায় ইসলামী সাম্রাজ্যের সীমান্ত পাহাড়ায় নিজেকে নিয়োজিত রাখার আগ্রহ জানিয়ে খলিফার অনুমোদন চাইলেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহু বেলাল রাদিয়াল্লাহ তালানহের আবেদন গ্রহণ করতে এবং বিশেষভাবে তাকে মদিনা ছেড়ে যাওয়ার অনুমতি দিতে দ্বিধা করছিলেন খলিফার দ্বিধা বুঝতে পেরে বেলাল তাকে বললেন আপনি আমাকে ক্রয় করেছিলেন সেটা যদি নিজের জন্য করে থাকেন তাহলে আমাকে আটকে রাখুন আর যদি আল্লাহর জন্য করে থাকেন তাহলে সেই জন্যই আমার রাস্তা ছেড়ে দিন আবু বকর রাজি আল্লাহ তালাহ বললেন আল্লাহর কসম আমি শুধুমাত্র আল্লাহর জন্যই তোমাকে ক্রয় করেছিলাম এবং তার জন্যই তোমাকে মুক্ত করেছিলাম বেলা আল্লাহ তালাহ বললেন আল্লাহর রাসুলের নির্দেশে আমি আজানের দায়িত্ব পালন করতাম তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন এখন আর কারো হুকুমে আজান দেয়া আমার পক্ষে সম্ভব নয় আবু বকর রাজি আল্লাহ তালাহ বললেন ঠিক আছে তোমার ইচ্ছা পূরণ হোক আমি তোমাকে বাধা দেব না মুসলিম মুজাহিদ বাহিনীর সঙ্গে বেলাল রাজি আল্লাহ তালানহ মদিনা ছেড়ে চলে গেলেন এবং দামেশকের কাছে থাকা শুরু করলেন, তিনি আর আজান দিতেন না নিজেকে ওই পুরাতন স্মৃতি থেকে গুটিয়ে রাখতেন কিন্তু এর কিছুদিনের মধ্যেই ওমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালাহ সফর এলেন সিরিয়াতে দীর্ঘদিন পর বেলাল রাদি আল্লাহ তালাহুর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু তার সামনে আলোচনার প্রসঙ্গে এলে তিনি বলতেন ইন্না আবা বকরিনা আকা সিদানা আবু বকর আমাদের একজন নেতা আর তিনি আজাদ করেছিলেন আমাদের অন্য নেতা বেলালকে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 কিছু সময়ের জন্য ট্রেনে নিয়ে গিয়েছিল হারানো সেই দিনগুলোতে মদিনায় রাসুলের সান্নিধ্যে কাটানো তাদের সোনালি অতীতে রাসুল্লাহ সালাল্লাহ আলিমো সাল্লামের মোয়াজিন বেলাল রাজি আল্লাহ তালানহু মৃত্যুর চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত দামেশ কঞ্চলে বসবাস করেন মৃত্যুর পূর্বক্ষণে তার স্ত্রী তার দিকে তাকিয়ে বলছিল হায় কত কষ্ট তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে হেসে হেসে বলছিলেন হায় কত আনন্দ শেষ কয়েকটি নিঃশ্বাসের সঙ্গে তিনি অতি আনন্দে আবৃত্তি করছিলেন মুহাম্মাদান গদান্মান ওয়াসাহবাহ এখনই অপেক্ষার পালা শেষ হবে একটু পরেই আপন জনদের সাক্ষাৎ পাব প্রিয়নবি আর তার সাহাবিগণের সঙ্গে মিলিত হব এই ছন্দগুলো আবৃত্তি করতে করতেই তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ তালা বেলা আল্লাহ তালুর কোরবানিকে কবুল আল্লাহ তালা বুলাল রী আল্লাহকে জান্ন সুচ্চ আসনে অধিষ্ঠিত করুন আনহামিল্লাহ র